বিজ্ঞ রামগন বলেছেন তুমি যদি আল্লাহ্যশীল বান্ধা হতে চাও তাহলে চারটি কাজ শেষ না করে কখনোই রাতে ঘুমাবে না প্রথম কাজ আল্লাহ আরাম কারো সাথে ঝগড়া বিবাদ চলছে এই ঝগড়া বিবাদের মীমাংসা না করে রাতে ঘুমাবে না কারণ তোমার মৃত্যুর ব্যাপারে তো কোনো যদি তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করে সেই সময় তুমি কি করবে দ্বিতীয় কাজু নামা বাকিয়া আলাই হি ফার্মিন কোনো ফরজ কাজ বাকি রেখে রাতে ঘুমাবে না এই ফরজ নামাজের ব্যাপারে আল্লাহর কাছে কি জবাব দিবে তৃতীয় কাজ মিনহু গুনা থেকে তাওবা না করে রাতে ঘুমাবে না যত চেষ্টাই করো তাওবা করার আর কোন সুযোগ থাকবে না চতুর্থ কাজে ঘুমানোর পূর্বে উত্তম একটি ওসিয়ত না লিখে ঘুমাবে না কারণ তোমার মৃত্যুর তো কোনো নিশ্চয়তা নেই রাতের বেলায় যদি তুমি মৃত্যু বরণ করো তাহলে ওসিজাত করার আর কোনো সুযোগ থাকবে না তাহলে ওসিজাত করার আর কোনো সুযোগ পাবে না সুতরাং মৃত্যুকে সুনিশ্চিত মনে করে মৃত্যুকে নিকটবর্তী মনে করে এই চারটি কাজ করে তারপর রাতে ঘুমাবে যদি তুমি এই চারটি কাজ করতে পারো তাহলে তুমি আল্লাহর নৈকট্যশীল হতে পারবে